ঈসা ইবনতাল্লাহ রদিউল্লাহ তাল্লা আনহু হতে বর্ণিত একদা তিনি মুয়াবিয়া রদিউল্লাহ তাল্লা আনহুকে আজানের জবাব দিতে শুনেছেন যে তিনি আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত মুওয়াজ্জিনের মতোই বলেছেন